বন্দুরপন্দ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নী নন্দো শ্রী নন্দনন্দনঙ্গবন্দে চরণ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্ছাশ কৃপা সিধুপছ পতিত পাবনেভাবেভ্যো নমো নোক লং পঙ্গু লঙ্ঘত গিৎপা তন্দে পরমন্দমাধব বৃন্দী তুলসী দেব প্রিয়া কেশবস্তিপদী দেবী সমো ন নারায়ণ নমস্কৃতন চবতম দেবীং সরস্বতিং ব্যাং তথোজ মুদী সংকী কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে সদা গুর্ভক্তিযুক্ত ভোক্তি প্রমদগগোৎ ধেম সদা পিভবনমীষ্ট দোহম তে শিব বিঞ্চন শরণ্যাম ভীতিহামপাভবদিপূত বন্দে মহাপুষতে চর্তদুতুসি তরজ্জলক্ষ্যম ধর্মীষ্ট বচা জ মায়ামী গেত্য শিত বধাবত বন্দে মহাপুষ তে চরিদ প্লবনখ চমনি ছটা বিসুজমি গপবধু স্বদর্শি পূর্ণাগর সারমু সারাধি কা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়ৈত গদাধর শিবাসা দি শ্রী গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়ৈত গদাধর শিবাধি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ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 শাম্বরু দ্বিজ ভরু যুগোধর্ম পালো বন্দে যগৎপ্রিয় করু কারুণ ভূতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম कैबल्यनरकाय तिदसपूर आकाशपुष्पा काल सर्प पटली प्रोत्खात विधिमहेंदीश कीटा विश्व पूर्ण सुखा जत्कटक्षत ত গৌর মেহ বস্তমহ শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন যে হরিভজনই আমাদের একমাত্র উদ্দেশ্য হরি কীর্তন হরিভজন ভগবানের কীর্তন শ্রবণ কীর্তনই হল भक्तर मुख्य अंग हरिकीतन हरिकथा हरिभन छाड़ा और क्ज आईरण बुद्धि से ही प्रभुपा बोल माय माय जीव पुरुषोत्तम मास महिमा सम्बन्धे प्रचुर विस्तृत ना बला हम যেটুকু বলা হয়েছিল যে বর্ণনা করা হয়েছিল সেটাও যথেষ্ট ছিল যদি সেও স্মরণে রাখে পুরুষোত্তম মাসের মহিমা কার্তিক ব্রত থেকেও অনেক ওপরে ভগবানের নিজের সে মুখ উক্তি বিভিন্ন পুরাণবাণী বিভিন্ন জায়গা থেকে প্রমাণ দিয়ে দেখানো হয়েছে পুরুষোত্তম ব্রতকে যে অবহেলা করেছে তার জীবনের বাকি যে পরের জন্মগুলো কত দুর্গতি লাভ করেছে দ্রৌপদীর কথা বলা হয়েছিল মেধারৃষির কন্যা ছিলেন তিনি পুরুষোত্তম ব্রতেতে গুরু বৈষ্ণবগণ এটি উপদেশ করেন যে সমস্ত কাজ নিজের বাবা যদি পূর্বাশ্রমে মারা যান তো জান পুরুষোত্তম ব্রতে কোন কথা আমি শুনতে রাজি না পুরুষোত্তম ব্রত এমন কালকেও বলা হয়েছিল অনেক আলোচনা সেখানে যদুকে জগতের লোক অধার্মিক বলবেন কিন্তু আমি ভগবানের সন্তুষ্টির জন্য যে ক্রিয়া ক্রিয়াকর্ম করব গুরু বৈষ্ণবের সন্তুষ্টির জন্য গুরুবৈষ্ণবের আদেশ পালনের জন্য আমাকে যদি নরকেও যেতে হয় তালেও রাজি আছি এটা আমার কথা নয় বক্তব্য ছিল বহুপাদের পরহংস গুরুবৈষ্ণব যারা আছেন তাদেরকে আমি আমার নিজের প্রতিযোগী ভেবে নিলে তখনই মাশ্চর্য চলে আসবে তখনই সেবার রাজ্য থেকে দূরে সরে যাব হরি এখানে থাকবে আমি অন্য জায়গায় চলে যাব এগুলো তখন হবে তার আগে হবে না হরি রুচি উৎপন্ন হওয়াটাই হচ্ছে ভক্তি ভক্তির লক্ষণ কীর্তন করার কেউ নেই কোনো কিছু নেই যে যার মতো এগুলো ভক্তির লক্ষণ নয় शिल सरस्वती पर गुरु बैष्णवर आदेश पालन करार्थी अनंतकाल कन्टैक्ट कर नरक जो तो राजी आ गुरु बैष्णवर आदेश पालन करार मानुष कौन अधर पड़े कख क्रुद्ध हो पड़े कख निजे समस्त चेतना आस्ते आस्ते हारिए फेले যখন পরম চেতন রাজ্য থাকে আস্তে আস্তে বিপরীত দিকে অগ্রসর হয় পরম চেতন রাজ্যের যে দিক তার থেকে আস্তে আস্তে বিপরীত দিকে অগ্রসর হতে থাকলে বদ্ধজীব ওইটা কি ভজন বলে মনে করে না এইটি আমি ভজন করলাম কিন্তু বৃক্ষতম আর ফল কী ফলে পরিচয় এবং মরণকালে যখন দেহটা ছাড়বে তখন সব বাহাদুরি বোঝা যাবে তখন বোঝা যাবে বাহাদুরী কে কত রকম ভজন করেছে না করেছে সব তখন তখন বাহাদুরি বেরবে তার আগে সব গল্প করে কিছু হবে না সনাতন গোসাই যে শ্লোক আমি উচ্চারণ করেছি কৈবল্য নরকায়তে তিদস পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্ত রুন্দ্রিয় কাল সর্বপটলি প্রখ্যাত দংসায়তে বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে বিস্মম্পূর্ণ সুখায়থে যৎকরুণা কটাক্ষ বৈভবতম তং গৌরমেবস্তমহ সেই গৌরকে আমি স্তব করি যার সমান বা যার ঊর্ধ্ব কেউ আজ পর্যন্ত হারনি যার সমান বা যার ঊর্ধ্ব অসমর্ধ্ব দয়া আজ জগতে ধরনের বিতরিত হয়নি गौरांगे दया गौरांगे भक्तगण के माध्यम ही जगते आसें जख भगवान प्रकट विहार करके जनता दर्शन करार संगे संगे तार श्रीमुखे जो हरिनाम श्रवण कराम प्रभावें शये शय हजार हजार लोक के वैष्णव करा प्रकट विहारे समय एक प्रभाव छोड़ प्रकट विहार जख कर আশ্চর্য ক্ষমতা ভগবান আমরা দেখেছি আদেশ করেছেন আমা আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ ভগবান তাদেরকে নিজে আদেশ করেছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তারা ভগবানের সেই নাম উপদেশ পেয়ে তার কৃপা লাভ করে শক্তি সঞ্চার করেছিলেন তাই তার মুখোক্তি অনুযায়ী তারা গুরুর কার্য করতে পেরেছিল আর যারা বর্তমানের গুরু যারা আছেন যারা পরবর্তীকালে প্রকট হলো বলে মনে হচ্ছে অথচ গৌরাঙ্গের পার্ষদ নরোত্তম ঠাকুর পরে এসছেন বলে মনে হলো কিন্তু গৌরাঙ্গের পার্শ্বদ এগুলো নিত্য জগতের কথা তারা গুরুর কাজ করেছেন কিন্তু বদ্ধজীব ওই উদাহরণ দিয়ে বলছে যে এই তো গৌরাঙ্গ বলেছে আমার আজ্ঞায় তারও এই দেশ অর্থাৎ আমি জগতে গুরুর উপদেষ্টা উপদেষ্টা মানে আমি হরিকতা বলব এটি অভিমানম আমি হরিকতা বলতে পারি না আমি কিছু জানি না এটা হলো ভক্তি উপদেষ্টা কর্ম করা কিন্তু ছিল সরস্বতী ঠাকুর চৈতন্য চৈত্যামিদ বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত দিয়েছেন যারা গৌরাঙ্গ মহাপুর আচার আদর্শকে নিজের জীবনে গ্রহণ করেছেন যারা গৌরাঙ্গ মহাপুর আচার আদর্শকে শিক্ষাকে গ্রহণ করেছেন তারাই আচরণে প্রতিষ্ঠিত এবং তারাই প্রচারক তারা যদি বাইরের দৃষ্টিতে প্রচারে না যান কোনো জায়গায় দলবল নিয়ে প্রচারে গেলেন না তালেও তিনি প্রচারক তিনি যদি কোনো বিক্ষেতলে ব্যবস্থা কেন তাহলেও তিনি প্রচারক তার আচরণটাই তার যে আচরণটা তার যে আদর্শটা সেটি হচ্ছে প্রচার প্রচারটা মুখে কিছু শাসন দেওয়াটা প্রচার নয় নিচের আচার আদর্শটাই হচ্ছে প্রচার আমরা দেখেছি যে সনাতন রূপ এরা বাইরের দৃষ্টিতে বাইরে কোনো জায়গায় প্রচারে যাননি কিন্তু তারা যে আচার আদর্শ গৌরাঙ্গ মহাপ গ্রহণ করেছেন এবং গ্রন্থ আদের মাধ্যমে লিখেছেন সেটি তাদের প্রচার ছিল আর সেই প্রচারের ফল আজকে আমরা সব গ্রহণ করছি তাদেরই প্রচারের ফল আমরা গ্রহণ করছি যেটা শ্লোক বলা হলো সেইটা আসলে প্রবোধানন্দ সরস্বতীবাদের প্রত্যক্ষ অনুভব প্রত্যক্ষ অনুভব সেটা তার আর সনাতন গোসাইয়া দিয়ে এরা অনুভব করবেন এই শ্লোকের ব্যাখ্যা কোনো সময় সময় হলে হতে পারবে যেহেতু সনাতন শিক্ষা আমাদের এগোবে না অনেক বাকি রয়ে যাবে সেই জন্য সময় হলে সব কথা কিঞ্চিত আলোচনা করা হবে তবে একটা কথা জেনে রাখতে হবে যে বিশ্বকে সম্পূর্ণ সুখময় কারা দেখেন কালকে বলা হয়েছিল যাদের হৃদয়টা প্রসন্নতায় পরিপূর্ণ আবার এইটাকে সাপোর্ট এইটাকে সাপোর্ট করার জন্য আরেকটা কথা বলা হল কাদের হৃদয় সম্পূর্ণ প্রসন্ন স্বাস্থ্যবোঝের যাদের হৃদয় নির্মস্বর যাদের হৃদয় নির্মস্ব আরেকভাবে যদি আরও সাপোর্টিং কিছু বলতে হয় তাহলে বলা হয় যার সেবনবৃত্তি রন্ধে রন্ধে চলে গেছে আমি সেব্য এ বুদ্ধি চলে গেছে আমি জগন্নাথের প্রসাদ পেলাম আমি কি করলাম জগন্নাথকে জগন্নাথের প্রসাদ পেলাম এখানে এসে জগন্নাথের প্রসাদ পাওয়ার পর কী সেবা করলাম জগন্নাথের কোনো ঝাড় দিলাম বা কিছু ব্যবস্থা করলাম কিছু সেবার কিছু জায়গা ধুয়ে দিলাম কিছু ব্যবস্থা করলাম কিছু কীর্তন করলাম ভগবানের কি করলাম আমি জগন্নাথের কাছে তো ঋণী হয়ে যাওয়ার জন্য আমি আসব না জগন্নাথের কাছে সেবা করা আর জগন্নাথ তাতে যেন সন্তুষ্ট নিতেই তো আমার জীবনের লক্ষ্য এটা ভক্তের জীবনের লক্ষ্য এটা বাদ দিলে সব কিছু বাদ হয়ে যায় কিন্তু এমনই দুর্ভাগ্য সমস্ত কিছু ধীরে ধীরে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমরা আলোচনা প্রসঙ্গে এগুলো পড়েছিলাম যে গুণ অবতার আজকে সবকিছু কিছু কালকে আলোচনা করা হয়েছিল মধ্যলীলা বিংশ পরিচ্ছেদের পালনার্থে সাংস বিষ্ণুরূপে অবতার গ্রহণ করেন ভগবান আর সত্যগুণ দৃষ্টান্ত তাতে গুণমায়া পান আর স্বরূপ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণসমপ্রায় কৃষ্ণ অংশী হ অংশ বেদে হেন গায় কৃষ্ণ হচ্ছে অংশী আর যে বিষ্ণু পালন কর্তা হচ্ছেন তিনি হচ্ছেন অংশ সাংশ ব্রহ্মসংগীতা এগুলো সব আলোচনা করেছেন আমাদের মনে হয় যে এই বিভিন্ন বিষ্ণুর অবতারাবলি যে নিচে জগতে চলে আসেন তাহলে বোধ হয় বরাহদেবের থেকে বোধ হয় নিঃসিংহদেব একটু উঁচুতে বরাহদেব বোধে হয় একটু কমা একটু কমা বা ক বা কুরমদেব যিনি হয়েছেন তিনি মধ্যে একটু একটু কমা বড় হবদেবের থেকে একটু কমা বাস্তবিক পক্ষে সেরাম বিচার নয় বিষ্ণু দত্তের সমস্ত কিছুই একই মহিমান্বিত কেবল লীলাগত বৈচিত্র্যের জন্য বিভিন্ন পার্থক্য এগুলো পার্থক্য ঠিক না এগুলো অনুভব হয় লীলাগত বৈচিত্র্যের যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগত যে বৈচিত্র্য এগুলোর জন্যই তাদের তরতম হয়ে থাকে অন্য কিছু নয় সবই বিশ্বতত্ত্ব কিন্তু যাদের লীলাগত বৈশিষ্ট্য রয়েছে বলে তাদের হ্যাঁ সেই জন্য শাস্ত্রে মহাপ্রভু জানিয়েছেন সিদ্ধান্তত স্তু শ্রী ঈশ কৃষ্ণস্বরূপ ভাই যে সিদ্ধান্তগতভাবে কৃষ্ণ এবং ঈশ শ্রীশ অর্থাৎ নারায়ণ স্বরূপ একই রসে নয় উৎকৃষতে হ্যাঁ রসেতে উৎকৃষ্ট বিদানায় হ্যাঁ এই সিদ্ধান্ত রয়েছে রসেন নয় উৎকর্ষতে হ্যাঁ এইটা হচ্ছে রসের তরতম বিচারে এগুলো বলা হয়েছে সেই জন্য এখানে উদাহরণ দেওয়ার জন্য ব্রহ্মসংগীতা হচ্ছে সবচেয়ে প্রামাণিক এবং মহাপ্রভু সবচেয়ে দেখতে হবে মহাপ্রভু নিজে দক্ষিণ ভারত থেকে যে দুটো গ্রন্থকে তিনি নিয়ে এসছেন জগতবাস দীকে শিক্ষা দেওয়ার জন্য সেটা হচ্ছে ব্রহ্মসংগীতা আর হচ্ছে ব্রহ্মসংগীতা আর হচ্ছে কৃষ্ণকটনামৃত এক হচ্ছে রস মাধুর্যপুর এর বিরাট কিছু হতে পারে না তার প্রমাণাবলী জগতের কাছে রাখবার জন্য পরাত্পর অখিলেশ্বর করুণা করে এই দুটো গ্রন্থ আমাদের কাছে উপহার দিয়েছেন দক্ষিণ ভারতের থেকে ফেরবার সময় নিয়ে রায় মহাশয় আদি সমস্ত পাগলের মতো গ্রন্থকে লিখে নিয়েছিলেন এবং ক্রমে জগতে ব্যপ্ত হয়ে পড়েছে ব্রহ্মসংগীতার অনেক অধ্যায় একশো কত অধ্যায় শুনেছি খালি পঞ্চম অধ্যায়টা মহাপ্রভু নিয়ে এসছেন পঞ্চম অধ্যায়টা সবই প্রামাণিক কিন্তু পঞ্চম অধ্যায় হচ্ছে তার মধ্যে বিশেষ কিছু প্রমাণ আছে যেজন্য জন্য এটা নিয়ে এসছেন এইগুলো খেয়াল রাখলে মহাপ্রভুর অভিষ্ট কি মহাপ্রভু বলতে চাইছেন এগুলো আর ভুল হবে না মহাপ্রভু কি বলতে চাইছেন মহাপ্রভু কি করতে চাইছেন এগুলো আমি নিজে কিন্তু বুঝতে পারি না এগুলো গুরু বৈষ্ণবের কাছে শোবন করলে আনুগত্য করলে ধীরে ধীরে এগুলো প্রকাশিত হয় সেবনমুখ জিউহায় এই সমস্ত কিছু মহিমা উদিত হয় ক্রমে ক্রমে এই গ্রন্থদ্বয় জগতে বৈষ্ণব জগতে ব্যপ্ত হয়ে পড়েছে গৌড়ীয় বৈষ্ণব জগতে ওরা আশ্চর্য এক হচ্ছে মাধুর্য সৌন্দর্যের শেষ নাই আর ব্রহ্মসংগীতার মধ্যে ব্রহ্মা স্বয়ং যা যা দেখেছেন তার প্রত্যক্ষ প্রমাণ আগুলি ব্রহ্মা দিয়েছেন এখানে কোনো গল্পকথা নয় সেইগুলো প্রমাণাবলি সব দিয়েছেন ওই জন্য মহাপ্রভু বলেছেন এস রসস্থিতিহী রসেন উৎকীর সতে এসো রসস্থিতি রসের এমনিজ পজিশন অবস্থিতি যে তুমি রসগঠিত বিচারেতে তার তো তরতম তুমি পাবে শ্রীরাম স্বরূপেতে নেই এইসব জিনিসগুলো শ্রীকৃষ্ণ নন্দনন্দন যে যশোদা নন্দন তার মধ্যে এই সব স্বরূপগুলো আছে বংশীবাদনের মাধুর্য লীলা মাধুর্য হ্যাঁ রূপ মাধুর্য ইত্যাদি সমস্ত সমস্ত বৈশিষ্ট্য বিরাজমান রয়েছে এইগুলো দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র জগৎকে সমগ্র জগৎকে এমন এমনভাবে আকর্ষণ করেন এমনভাবে নাচান বলা যায় না কিন্তু বদ্ধজীব আকর্ষিত হয় না বদ্ধজীবীর আকর্ষণ পায় না কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক বিকালে আলোচনা করব কৃষ্ণের থেকে আর বেশি আকর্ষণের বস্তু অনন্ত ব্রহ্মাণ্ডে কিছু থাকতে পারে না যিনি ভাবছেন আছে খণ্ড খণ্ড বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করছেন তিনি নিশ্চয়ই অনেক দূরে অনেক বহু বহু দূরে অবস্থিত সেই জন্য সেখানে ব্রহ্মসংগীতা সুন্দরভাবে বলছেন দীপার্চির বাহি দীপার্চির ও অভ্যপেত দীপাতে বিবৃত্ত হেতু সাম ধর্ম যাত্রি বিষ্ণুত বিভাতি গোবিষম তমহাম ভি কি বললেন ব্রহ্ম দীপাচিদে হি দশর অপে দীপাতে বিবৃত্ত হেতু সাম জদ্রি হি বিষ্ণুত বিভাতি গোবিষ তমহ ভি কি বলছেন? ব্রহ্মসংগীতা ব্রহ্মা ব্রহ্মা বলছেন ব্রহ্মা বলছেন যেমন অনেকগুলো দ্বীপ আছে প্রদীপ সেই প্রদীপগুলো সব এক একই পরিমাণে তুমি ঘি দিয়েছো একই পলতে দিয়েছ সব আইডেন্টিক্যাল প্রদীপগুলো যদি মিশিয়ে দেয় যে তুমি ভাগ করতে পারো সব এক সেম সেই প্রদীপগুলো যদি একটা তুমি প্রথম কি করবে প্রথমে একটা প্রদীপ জ্বালাবে তো দীপা দ্বীপ দীপাবলিতে কি করে। প্রথমে একটা প্রদীপ জ্বালা ওই একটা প্রদীপ জ্বালিয়ে তুমি আবার সেই প্রদীপ থেকে সব প্রদীপগুলো জ্বালাতে আরম্ভ করবে সব প্রদীপ জ্বালাবার পর তুমি এবার চিনতে হবে যে কোনটা তোমার আদি প্রদীপ কোনটা সব যদি মিশিয়ে দেয় পারবে পারবে চিনতে সেই ব্রহ্মা সেই উদাহরণ দিয়েছে একটু ভালো উদাহরণের হয় না এত সুন্দর এই জন্য দ্বীপার্চি রে বাহী দশান্তর অভ্যপ্রত্ত দীপায় বিবৃত্ত হেতু সমান ধর্মা যখন জ্বলবে প্রদীপগুলো সব একটা একটা অনেক প্রদীপ তখন সেই প্রদীপগুলো যখন জ্বালাবে রকম আর বুঝতে পারবেন ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব এসছেন রাম নৃসিংহ বরাহ আদি কিন্তু কাউকে ছোট বড় বিবেচনা করার অর্থই হলো অপরাধে পতিত হওয়া আমরা ভগবানের স্বরূপে কোনো ছোটো বড় কিছু করতে পারবো না এটা আমাদের ক্ষমতা আবার ভগবান থেকে যে সমস্ত দেবগণ এসছেন দেবগণের দেবগণ যারা আছেন ভগবানের বিভূতি তাদেরকেও কিন্তু অবমাননা করার কথা নিষেধ করা আছে এতে ব্রহ্মাদি দেবাহা রুদ্র দেবাহা ব্রহ্মরুদ্রাদি দেবাহা ন অবজ্ঞায়া কদাচন কোনদিন দিন তাদের অবজ্ঞা করবে না অনেক উত্তর হয় মহারাজ এগুলো গুরু বৈষ্ণবের পূর্ণ কিপা না পেলে সম্ভব নয় কত লোকের বিষাক্ত মতামত কেন ছিল ভক্তিপূর্ণ পুরী গো সেই মহারাজ শঙ্কর ভগবানের চরণামিত নিতেন পূজা করতেন এত আদর করতেন কি জন্য কেন ছিল ভক্তিযুক্ত মাদব গোশ্রী মহারাজ এত আদর করতেন শঙ্কর ভগবানকে ভাগে ভাগবত মহারাজ নিষেধ করা আছে ভাগবতকে বলা আছে শঙ্কর ভগবানের যেরা যারা এ করবে তারা পছন্দ হয়ে যাবে আমার এই যেসব উত্তর দিতে গিয়ে কত কিছু সম্মুখীন হতে। কিন্তু উত্তর দিয়েই আমরা উঠি সেই সব পশুগুলোকে তারা অনেক রকম তর্ক বিতর্ক উত্থাপন করেন তারা ভক্তিরাজ্যের এসব সূক্ষ্ম সিদ্ধান্ত জানেন না তাই জন্য ভক্ত অভিমান করলেও পরে তারা পতিতই হন ধীরে ধীরে পতিত হয়েই রয়েছে যে মাটিতে শুয়ে রয়েছে আর তাকে আর কোথায় ফেলে দেবো মাটিতে যে সুয়ে রয়েছে তাকে দোতলায় সুয়ে রয়েছে বা বিষ্ণার ওপর তাকে বিছানা থেকে মাটিতে ফেলা যায় যে মাটিতেই সুয়ে রয়েছে যার উন্নতি হল না তাকে আর কোথা থেকে কোথায় ফেলা যায় যে তিমেরে সে মেরে বাংলা বলা হয় এই জন্য বলা হচ্ছে এইগুলো সব বলা হলো সমস্ত যে বিষ্ণুর সমস্ত যে অবতারা বলি যা কিছু হয় এইগুলো পার্থক্য বিচার করতে নেই আর সমস্ত যে বিষ্ণু তত্ত্ব সে সম্বন্ধেই ব্রহ্ম আমাদের শ্রীমাদ ভাগবতী মহাপুরাণে বলা হয়েছে হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষে পরগুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পর সর্বদ্রিক উপদষ্টা স্বয়ং ভজনও নির্গুণ ভাবে তার ভজন যদি কেউ করে সেটা নির্গুণ ভজন হয় গুণাতিত ভজন হয়ে যায় কারণ তিনি সর্বদ্রিক উপদ্রষ্টা সবার হৃদয় হৃদয়ে রয়েছেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে বৃন্দাবনে সব ইন্টালেকচুয়াল সমাজ সেইসব তারা বিভৎস প্রশ্ন একজন তো বড় মঠে অনেক দিন দীর্ঘদিন হৈকথা আলোচনা করা হচ্ছে বলল মহারাজ যে জীবের দোষটা সাক্ষী হিসাবে রয়েছেন ভগবান তাহলে জীব আত্মা যখন শাস্তি পায় যখন তার নরক গতি হয় তাহলে নরকেও কি ভগবান যান না ভগবানের নক ভোগ হয় এবার কি উত্তর দেবে কে আছে জগতে কে কে আছে এর উত্তর কি দেবে বলো কি উত্তর হবে সে তো স্বর বলছেন যে ভগবান কখনোই জীবাত্মকে ছাড়ে না একই বৃক্ষের দুটো পক্ষী চিরকাল থাকবে তুমি কি কী অন্যায় করছো কী কী ন্যায় করছো সব কিছু তুমি লুকাতে পারবে না আর গুরু বৈষ্ণবের চিত্ত এতই নির্মল গুরু বৈষ্ণবের চিত্ত এতই নির্মল তাকালার সঙ্গে সঙ্গে বুঝে নেই রজনের অবস্থাটা কি চোখের দিকে দেখার সঙ্গে সঙ্গে বুঝে নেবে এর কী কী অবস্থা তারা জানে তথাপি তারা কি করবে আর উপায় তো নাই কিছু করার নেই শুনবে না শুনবে না কপাল খুব ভালো থাকলে কপাল খুব ভালো থাকলে তাহলে একটা গুরুবৈষ্ণবের কথা বোঝা যায় মানা যায় তা নিল হয় কপাল যদি ফাটা হয় পোড়া হয় অনন্ত কাল ধরে সেই কথা আর ভালো লাগে না নানা পদে পদে অনেক কিছু বেরিয়ে পড়ে সেই জন্য সিদ্ধান্ত সেখানে দেয়া হয়েছিল বৃন্দাবনে যে নরক বা সরগ এগুলো যেগুলো যে বিচারগুলো এগুলো সবকি এই ভালো এই মন্দ এগুলো সব বদ্ধজীবের জন্য অনন্ত জগতে এমন কোনো জায়গায় নেই যেখানে ভগবান নাই সমস্ত অরূপ অনুপরমাণুতে আছেন তোমার কি মনে হয় যিনি যমরাজ যিনি সবাইকে শাস্তি দিতে বসেছেন যিনি নরকুণ্ড তৈরি করে রেখেছেন এতগুলো তুমি কি মনে কর এইগুলোকে ভগবান ছাড়া নাকি যিনি যমরাজ হিসাবে শাস্তিদান কর্তা হিসেবে বসে রেখেছেন সেহতো তার মধ্যে তো বিষ্ণুই রয়েছে কে আছে ভগবান পরমাত্মারূপে জীবের মধ্যে থাকেন জীবকে কখনোই ছাড়েন না জীবকে ছাড়েন না জীবের যখন নরক গতি এগুলো জীবের জন্য ভগবানের কোনো অবস্থায় নরগতি হয় না তার প্রমাণ বা তার কোরাম স্বর্গ স্বর্গ নরকেশ স্বর্গ এবং নরকে ভক্ত যখন সমান জ্ঞান করে ভক্ত যখন একটা ভাগবত ভক্ত ভাগবতের সিদ্ধান্ত বলছেন স্বর্গ নরকেশ ও পিতুল্যদর্শন হয় যখন এই সিদ্ধান্ত ভাগবতে বলছেন স্বর্গ নরকে স্বর্গে বা নরকে যেখানেই থাকি তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয় আমার কিছু আমি তুল্য জ্ঞান করি ভক্তি থাকলে তো সব বাইরের আকার আকৃতি পরিবর্তন বড় কথা তো নয় তখন ভক্ত এত বড় কথা বলছেন ভক্তের সম্বন্ধে ভগবান যে স্বর্গনড়ে যেখানে থেকে ওর কিছু যা আসে না কি করবে সেক্ষেত্রে ভগবানকে তোমরা কেউ এসে জীবের থেকেও নিচে নাবি নিতে চাও নাকি কি চাও তোমরা ভগবান সর্বভূতে আছে জীবাত্মার সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মা রূপে রয়েছেন তাতে হল কি তোমার কি বিচার তোমার এসে গেল ভগবানের নরক গতি হয়ে গেল জীবের নরক গতি হয় ভগবান সর্বত্র আছে ভগবানের কী ভগবান তো সাক্ষী রূপে রয়েছে আলগাভাবে থাকেন জীবকে যখন জীবকে যখন প্রত্যেকটা জীবকে নরকে সব বর্ণনা করা আছে প্রত্যেকটা আলাদা আলাদা নরকের বর্ণনা করা আছে কোন কোন নরকে কাকে কাকে কীরকম কীরকম পানিশমেন্ট দেওয়া হয় শাস্তি সেগুলো সব দেওয়া আছে বর্ণনা বিভৎস কেপে উঠবে জগতের লোক পালাবে শুনলে महाप्रभु जान जगते शिग पाए से नरकर ही शिखे पाए शास्ती पाए कुष्ट गले जाए कत किपराध कर स्त्री संग करते दो चार जन गोपने गोपने कत किचु बेस बजाय रखे कि। सब किचू होते थे एग्लो सब नरक यो भक्तरजे किगल सब नरक देहे नरक भोग कर এই দেহেতে নরক ভোগ করছে ভগবান যে ব্যক্তিকে গরিব ঘরে ধনী ঘরে শুদ্ধ ভক্ত ঘরে জন্মগ্রহণ দেন সেটাও তো তার পূর্ব সংস্কার কম পূর্ব সংস্কার কমে না পূর্ব সংস্কার কমে জন্মগ্রহণ দেন সেটা তো তোমার কিছু করার নেই কিন্তু তোমার ওই জন্মটা হওয়ার পর তোমার যদি চেতনা হয় যে হায় আমাকে কি দরিদ্র ঘরে জন্ম দিল কি অবস্থা আমার জীবনটা গেল তারপরে যদি ভক্তি হয় তখন তো চেতনা আরও বেড়ে যাবে চেতনা তো কমে যাবে না কমে যায় কি চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হবে তুমি ঘর থেকে কষ্ট পেয়েছ বলেই তুমি ছুটে এসছো এবার গুরু বৈষ্ণবের স্নেহ পাচ্ছ তোমার মধ্যে উৎসাহ আসছে শরীর একেবারে ভেঙে পড়েছিল কত বল পেয়ে এখন যেন মানে হাজার লোকের বল চলে আসছে আমি সেবা করব ভালো থাকবো ভগবানের সেবা করব কত উৎসাহ আসছে এইটাই তো ভক্তির লক্ষণ এটাতেই বোঝা ভুল তো করবেই জীবাত্মা গুরু বৈষ্ণব ক্ষমা করে দেন যা করেছে কি আছে কিন্তু যখন অধ্যত্ত দেখা যায় তখন গুরুবৈষ্ণব হাসেন অধ্যত্ত্ব যখন দেখেন তখন গুরুবৈষ্ণব চুপচাপ থাকে হাসেন এ কোন পর্যায়ে যাচ্ছে যাক এবার অধ্যত্ত দেখলেই তখন তার আর কিছু করেন না চুপচাপ দেখেন এবারের কিছু করার নেই তখন গুরুবৈষ্ণব কি করেন পুনর পুনর্মুসিক ভব পুনর্মুসিক ভব তাকে দয়া করে সিংহবাণী দিল সেই এটাকে মুসিকটা ভয় পাচ্ছে সাধুর গাছে কাঁজি আমাকে দয়া করুন আমাকে এসব বিড়াল খেয়ে নে আমাকে কী করবো করু হলো যা ঠিক আছে মার্জারও ভাবো মার্জারও মানে বিড়াল হয়ে যা তুই আর তাহলে বিড়াল থেকে ভয় নেই বিড়াল হয়ে গেল বিড়ালে ঘুরে বেড়ায় এদিক ওদিক বিড়াল হয়ে গিয়ে এবার তারপরে বিড়াল আবার অন্য কাউ থেকে ভয় পাচ্ছে হ্যাঁ কুকুর থেকে হয়তো ভয় পাচ্ছে তখন সাধুরকে যে কান্না কাটি বলছে তখন কী করবে গ্রাম ও সিংহ ভাব অর্থাৎ তুই কুকুর হয়ে যা আর কুকুর থেকে ভয় নেই কুকুরতে তাও ভয় আছে এই ওকে কামড়াকামড়ি করে লাস্টে ওখানে কুকুর এবার ভয় পাচ্ছে আমাকে খেয়ে নেবে চিতা ভাগ ফাগ সব রাত্রে চলে আসে আমি শুয়ে থাকি আমাকে এসে খেয়ে নেবে হয়তো এনে হয় এরকম নবদ্বীধাম বিভিন্ন জায়গায় এখানেও হয় কুকুর হয় কুকুরের বাচ্চা বাচ্চা শুয়ে রয়েছে রাতে এসে দশটা শিয়ালের এলো এসে সব তুলে নিয়েছিলেন ওদের চালাকি একটা শিয়াল কি করবে এরকম ছুটে আসবে এই এতগুলো শিয়াল সব কি করবে কিছু শেয়াল লুকিয়ে থাকবে কিছু শিয়াল সম্মুখে আসবে তো ওই শিয়ালগুলোকে আবার কুকুররা তারা করবে আমার বাচ্চাকে খেয়ে ফেলছে যখনই ওর ওদিকে তারা করতে চলে গেল বাকি শিয়াল এসে এই কুকুরগুলোকে নিয়ে চলে গেল ওদের মতো সুট চালাকার আর কেউ নেই এত চালাক শিকার করার চালাকি সেই রকম যখন ওই সে কাঁদে আরম্ভ করলো তখন কি করবে তখন বাধ্য হয়ে এবার বলল হ্যাঁ সিংহ করে দিল বা বাঘ করে দিল কিন্তু যখন সেই বাঘ হয়ে আবার সেই ঋষিটাকেই খেতে আসছে বাঘ করে দিল সেই কৃপা করে যা হ্যাঁ করার পরে সে আলুম করে আবার সেই সাধুটাকেই গেলে খেতে আসছে কামড়ে খেয়ে নেবে তখন সেই সাধু কি করে বাহ ভালো তো আমি তোকে মঙ্গলের জন্য সব করলো আমি এটা আমাকেই খেতে আসছি যা পুনর্মশিকা ভাবো আবার তাকে ইঁদুরবাণী আবার সংসার গর্তে থাকে এই ঘটনাই হচ্ছে সাধু মহলে এত যে হচ্ছে দ্রুত এই এই কারণগুলো এইগুলো জেনে রেখো আমি সনাতন শিক্ষার বাইরে কথাগুলো বলছি না সনাতন শিক্ষাকে ধারণ করতে গেলে এই চমস্তগুলো জানলে পরে তবে যে সনাতন শিক্ষা জেনেছে তা না সনাতন শিক্ষা জানি না শিলা ভক্তি প্রমোদ পুরীগারে যে সনাতন শিক্ষা বইটা পাতলা কোন জায়গায় গেলে সঙ্গ করে নিও আমি দুর্ভাগ্য আমার খুবই দুঃখ পাচ্ছি সেই গ্রন্থটা আনলে পরে ভালো হত যদিও তিনিই আমাকে বলাছেন হৃদয় তো তিনিই বসে রয়েছেন তথাপি তার গ্রন্থ থাকলে আরও তিনি প্রশন্ন হতেন যাই হোক এখানে বলছেন তাহলে এই প্রমাণগুলো পাওয়া গেল বিষ্ণুর বিভিন্ন যে অবতার যেগুলো সমস্ত পার্থক্য আমরা করবো না লীলাগত বৈশিষ্ট্য অবস্থই আছে ব্রহ্মা শিব সব আজ্ঞাকারী ভক্ত অবতার জানবে সব গুণা অবতার और पालनार्थे विष्णु कृष्ण स्वरूपकार हांस ए भगवते श्रीजामी तहम हरती तदवश विश्वम पुरुष रूपेण परिपात शक्तिध्रिक तीनटे रूप धारण कर दि समस्त करोद মন্নন্তর সেগুলো বলা হয়েছিল তার প্রত্যেকটা মন্নন্তরে কোন চোদ্দ মন্নন্তরে চোদ্দোটা ভগবানের কী কী নাম ধারণ করে তিনি অবতীর্ণ সব বলা হয়েছিল এখন আমরা এখানে যাব এই যে যুগাবতার এবারে সনাতন যে বলছেন এইখান থেকে আমাদের সু যুগাবতার এবে শুনো সনাতন সত্য তেতা দাপরকুলি যুগের গণন চারটে যুগ আলাপাত চক্রবার ঘুরতে থাকবো যে গেল সত্য তেতা দাপর সত্য তেতা দাপর চাকার মধ্য ঘুরছে শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত বলছেন শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত ক্রমে চারিবর্ণ চারিবর্ণ ধরি কৃষ্ণ করেন যুগধর্ম যুগধর্ম পালন এরা করেন কখনো কখনো শুক্লবর্ণ ধারণ করেন রক্ত বর্ণ ধারণ করেন রক্তিম আভা রক্ত বর্ণ রক্তের লাল নয় রক্তবর্ণ মানে রক্তিম আভা লালচে ভাব বলরামজি মহারাজ যেমন অঙ্গ বর্ণ শ্বেদ বর্ণ অভ্রের মতো সাদা সুন্দর আবার মহাদেবের অঙ্গক্রান্তি অভ্রের মতো সাদা রাধারানীর অঙ্গ বর্ণ হচ্ছে কাঞ্চন বর্ণ গৌরাঙ্গ মহাপুভশ্রীর অঙ্গ বর্ণ হচ্ছে সুবর্ণ বর্ণ কৃষ্ণের বর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ বোঝা গেল কি বলল কৃষ্ণবর্ণ বলতে ওই তার একদম কালচে নীল গোছের ওরা আগে কালো মনে হয় কালোর মতই ওই জন্য শুক্ল শুক্ল রক্ত কৃষ্ণ পৃতক্রমে চারিবর্ণ চারিবর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম আসন বর্ণাশ্রয় হিয়াশ গৃণত অনুযুগম তনুম অনুযুগম তনুহু আর শুক্ল রক্ত তথাপীত ইদানিং কৃষ্ণতাম কথা হয় এইসব কথা শ্রীমৎ ভাগজী মহাপুরাণের দশম স্কন্ধ আলোচনা প্রসঙ্গে এখন আসবে আমাদের সেখানে আমরা দেখব যে গর্গমণি যখন নামকরণ করছেন কৃষ্ণ বলরামে সেখানে এই কথাটা জানিয়েছেন নন্দ তোমার এই পুত্র বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করেন বিভিন্ন আকা বিভিন্ন রূপ এই এখন বর্তমানে কৃষ্ণতাম কথা হয় এখন রূপ ধারণ করেছেন सत्यजुगे ध्यान कर्म कराय शुक्ल रूप मूर्ति धरि शुक्ल मूर्ति धारण कर सत्य युगे ध्यान कर्म उपदेश करदम के बर दिला तेह कृपा करी को शुक्ल वहीजे कपिलजी महाराज सांख दत्वेश कथाई बला हो सत्य युगे ध्यान कर्म कराए शुक्ल रूप धरि और कर्दम के बर दिलाते होंग कृप करी कर्दम के बर दिले कृपा करान कृष्ण ध्यान लो कर लोक ज्ञान अधिकारी त्ताय धर्मज्ञ कर रक्त बर्णधरी त्वेता रक्त बर्ण धारण कर उपदेश करें यज्ञ आदि कर তেতায় ধর্ম যজ্ঞ করায় রক্তবর্ণ ধরি আর কৃষ্ণ পাদ আর্চনা হয় দাপরের ধর্ম কৃষ্ণবর্ণ করায় লোকে কৃষ্ণার্চনা কর্ম এখন কারোর মধ্যে যেন ভুল ধারণা না আছে সবাই ভাববে তাহলে ঘটনাটা কি হলো তাহলে সত্য তেতা দাপর কলি সিদ্ধান্তগুলো শুনতো ভালো করে সেখানে বলছেন তাহলে এই যে দাপর যুগ আসবে তাহলে কৃষ্ণ ভগবান অবতীর্ণ হবেন হ্যাঁ স্বাস্থ্য তোমরা কিছুই বোঝো আমি সেই কথা বলি নাই এ কৃষ্ণ সেই কৃষ্ণ নয় যে কৃষ্ণ বংশীধারী কৃষ্ণ তিনি একবার খালি ব্রহ্মার একদিনে একবার আছেন আর যে সময়তে কৃষ্ণ আসেন বংশীধারী কৃষ্ণ নন্দনন্দন তিনি এসে চলে যাওয়ার ঠিক পরে যে কলিযুক্তটা আস সেই সময় আসবে প্রীতবর্ণ গৌরাঙ্গ অবতার বোঝা গেল কী বললাম তাহলে কৃষ্ণ বলছেন যে সত্যদের দাপরি কৃষ্ণ আই কৃষ্ণ অন্নকৃষ্ণ যুগ ধর্ম প্রবর্তন করবে কোন সময়তে যদি কৃষ্ণ দাপর যুগে এই যে গেলো দাপরযুগে আবির্ভাব হয়েছেন তাহলে কি হবে সেইখানে ওই কৃষ্ণ এই কৃষ্ণের সঙ্গে মিশে যাবে বোঝা গেল কি বললাম সিদ্ধান্তগুলো বোঝ যদি গৌরীয় মঠের লোক হও আর যদি বাইরের লোক হও আমি তো আমি তো দেখি বাইরের লোক হলে আমার গৌরীয় মঠের যদি হও আমার বংশের লোক শেখো ইজ্জত রাখো মঠে বলছে সেই কৃষ্ণ এই বংশীধারী কৃষ্ণের সঙ্গে মিলে যাবে যেমন এই যে পিতবর্ণ ধারণ করেছেন এই কলিযুগে গৌরাঙ্গ যুগ ধর্ম পালন তার ধর্ম ছিল তার ছিল না সি গৌর অবতারের এই উদ্দেশ্য হিসেবে আমি যুগ যুগ ধর্ম পালন করব যুগধর্ম পালনের উদ্দেশ্যে তা ছিল না কিন্তু কোনো মতে সেই কালে গৌরের অবতারের কালটা মিশে গেল তখন গৌর কী করবে তখন কি করবে তখন তো তার সঙ্গে একই হয়ে গেল বোঝে গেল মিশে গেল গিয়ে কর্ম করবে তাই বলছেন তেতায় ধর্মযজ্ঞ করায় রক্তবর্ণ ধরি কৃষ্ণপাদ আর্চন হয় দাপুরের ধর্ম কৃষ্ণ কৃষ্ণবর্ণে করায় লোকে কৃষ্ণ আর্চন কর্ম দাপরে ভগবান শ্যাম হিতবাসনায়ুধহ শিবসাধিভরঙ্কিত লক্ষণ রোপলক্ষ নমস্তে বাসুদেব নম শঙ্কর্শনা প্রদন্না অনিভ্য ভগব ভাগব শ্লোক বলছেন এই মন্ত্রে দাপরে কে কৃষ্ণার্চন কৃষ্ণনা সংকীন কুলিযুগের ধর্ম কৃষ্ণনাম সংকীর্তন কলিযুগের ধর্ম যে কলিযুগে কৃষ্ণ ভগবান গৌরূপে এসে সংকীর্তন ধর্ম প্রবর্তন করলেন সেই কলিযুগের কথা বলছেন না অন্য অন্য সব কলিযুগের কথা বলছি। সব কলিযুগের সংকীর্তন ধর্ম যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে সংকীর্তন ধর্ম প্রচার করলেন সে কলিযুগ সেই কলিযুগে তো আছেই স্পেশালিটি তাছাড়াও অন্য অন্য কিন্তু সংকীর্তনই ধর্ম তাহলে সত্য যুগে তাহলে সংকীর্তন ধর্ম মূর্খ সেই কথাই তো উত্তর দেয়া হয়েছিল সত্য যুগে যদি ধ্যান থাকে সংকীর্তন যদি করো তাহলে আরও বেশি তাড়াতাড়ি ফল পাবে বোঝা গেল কিন্তু যুগ ধর্ম বলেছে ওইটি লোকের নেশা ওদিকেই লোকে যায় নামের মহিমাটা বিশেষভাবে প্রকাশ করলেন এই কলিকা। নামের মহিমা যে বিশেষ প্রচারটা এই কলিকালে হল তখনও জানতেন যারা যারা তত্ত্ববিস্বপ জানতেন নামের আশ্রয় নিয়েছেন सुक्काचार्यना देख यज्ञ जो सब नष्ट गल सुाचार्यर का भगवान भगवान का प्रार्थना करल भगवान बोलें यज्ञ मंत्र तहस्म तहस्म देशकाल समार्वम निश्छिदम करती तव नाम संकर्तनम तुम्हार नाम संकर्तन समस्त छिद्र के बुझिए देवे कि संकर्तन कोथाएं সংকীর্তনের সময় একটু এটাও লাগাবে না যাতে আমি একটুখানি সংকীর্তন শুনে ধন্য হই মূর্খের দল বসে বসে সংকীর্তন করবে যাতে দূরে যাতে না আসে আজে বাজে কিছু উচ্চারণ হলো যেন ওখানে বসে আমি যে ধন্য হব সংকীর্তন একটু শুনি সেটা ওদের ইচ্ছা নয় এটা এটা সামনে থাকলেও এটা দূরে রাখবে আমি বুঝি না এদের বুদ্ধি রাখি এর কি মঠে বস করে সদ বুদ্ধি লাভ করছে না কি আমি বুঝতে পারছি না সংকীর্তনে একদম রুচি নেই সংকীর্তন হবে ওখানে গল্প করবে মহামূর্খের দল আরে তো জন্মেছিস কি জন্ম সংকীর্তনের জন্যই তো সেই জন্য সেখানে বলছেন তাহলে কলিযুগেতে সংকীর্তন প্রত্যেক কলিযুগে সংকীর্তন ধর্ম হলেও যে কলিযুগে চৈতন্য মহাপু আবির্বাব সংকীর্তনের মহিমা প্রচার করলেন সেখানে তো স্পেশালিটি তাছাড়া অন্যান্য কলিযুগ আর তাছাড়াও সত্য যুগে যদি সংকীর্তন করতে থাকো তারও আমি প্রমাণ দিয়ে দিলাম সংকীর্তনের মহিমা চিরকাল কি যুগ ধর্ম বলেছে এক এক সময় এক একটা যোগ্যের কথা বলছে এত পরিশ্রম করে যোগ্য করো লড়াই করো এত আবাদ কি কাণ্ড কারখানা পৃথু মহারাজ যোগ্য করছে নিরানব্বইটা যোগ্য করলো অসমিত। ইন্দ্র এসে বারবার সে ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে কত বিঘ্ন করছে রেগে ধ্রুব মহারাজের ধ্রুব মহারাজে এই ধুব বলছি পৃথু মহারাজ পৃথু মহারাজের কথা বলছি পিথু মহারাজের ছেলে তাকে অত্রিশী অত্রিশ যোগ্য করতে বসেছে অত্রিশ ওই দেখো ওই দেখো নিয়ে যাচ্ছে ঘোড়া সঙ্গে সঙ্গে এবার ছুটলো পিথু মহারাজ বললে ছেলেকে বলে দৌড় ধাকে ধরা দেখেছি ইন্দ্র ভয়াতে ফেলে দিয়ে পালালো কতবার বিঘ্ন সৃষ্টি করলো ফেলে রেখে পালাচ্ছে পালাতে পারে না এনে হতো সাধারণ কেউ নয় পিথু মহারাজের ছেলে পিথু মহারাজের ছেলে তার নাম হয়ে গেল সে কি ভুলে গেলাম অশ্বকে হরণ করে নিয়েছিল এসছিল বিজিতাশ্র বিজিতাশ্র হয়ে গেল তার নাম ইন্দ্রকে পরাজিত করে ঘোড়া নিয়ে চলে এলো ইন্দ্রকে মেরে ফেলে আর কি ইন্দ্র ভয়ে পালাতে পথ পায় না তারপরে ত্রিশির কাছে এবার পৃথু মহারাজ বলে কি করব আমি এরকম ধরনের বিঘ্ন করছে যজ্ঞতা ইন্দ্রকে সমেত আহতিতাম সঙ্গে সঙ্গে মণি এসে গেছেন মনীষ বলেই এরা ভগবতের বিভূতি ইন্দ্র তোমার বদ্ধ নয় তুমি ইন্দ্রকে ক্ষমা করে দাও তুমি তো ভগবত ভক্ত আর ভগবত ভক্ত তো ভুল কথা বলো ভগবানের সাক্ষাৎ হবতার তো মহারাজকে তার হাতে চিহ্ন পা গেছে পায়ে হাতে সব বিষ্ণু ওইরূপে এসছেন তো তোমার আর কি অভাব আছে তোমার আর কী তুমি জগৎকে তে কৃপা করবার জন্য এসছো নয় নিরানব্বইটা যজ্ঞ হলো ইন্দ্রের পদবী আছে শতক থাক না তোমার কি তাতে কি কোনো ডিস ডিস্যাটিসফ্যাকশান এলো কেন তোমার হৃদয়ে অসন্তোষের তো কথা নয় তুই তো প্রেমেতে পরিপূর্ণ তোমার তো ভক্তি আপ্লুত তুমি তুমি তো জগতে কী করবার জন্য তাই একশোটা যোগ্য নাই না হলো নিরানব্বইটা হোক না ছেড়ে দাও ক্ষমা করে দাও এইভাবে ক্ষমা করে দিও মিটিয়ে দিলেন মনু এসে তাহলে দেখা গেল প্রত্যেকটা যুগে তুমি যদি দাপর যুগে তেতা যুগে যোগ্য দাপর যুগে অর্চন সব কিছু সংকিতন ছাড়া কোনো গতি নেই আমরা দাপর যুগের কথা এই যে দর্শস্কন্ধ আলোচনা হয়েছে কৃষ্ণ ভগবান তাই যখন ওই গোবর্ধন পরিক্রমা করবেন তখন কি করলেন লেখা যে কি লোকে তো এগুলো দেখে না ভত্যা প্রীত্যা অলঙ্কৃতা খাওয়া দাওয়া করে সুন্দর একবারে গয়না গাঠি পরে কাপড় পরে সুন্দর একবার চলল পরিক্রমা এবং গান গাইতে গাই সংকীর্তন করতে করতে লেখা সংকীর্তন করতে করতে পরিক্রমা করছে কী আনন্দ সব একবারে নাচে গাইছে গোবর্ধন পরিক্রমা করছে সব তালে তালে সেই যুগে সংকীর্তন সংকীর্তন ছাড়া ভগবান সন্তুষ্ট হন না সম্যকরূপে কীর্তন কিন্তু হৃদয় পরিষ্কার না হলে সংকীর্তন উদিত হবে না মহাপ্রভুর যে শিক্ষাস্তব ওইটি কাল ধরে সাধক জগতের আলো দেখাবে এবং ওইটি সমস্ত শাস্ত্রের মূল যতক্ষণ বন্ধ সাধক তৃণাদ বিভাব আশ্রয় না করেছে তার মুখে কোনোদিন হরিকথা উদয় বিষ্ঠা বেরোব বিষ্ঠা প্রতিষ্ঠারূপ কিছু বিষ্ঠা বেরোবে বিষ্ঠা বেরোবে কখনোই তার মুখে হরিকীর্ত আনবে যদি বেরোয় তাহলে মহাপ্রভু মিথ্যে কথা বলেছেন ভগবান জগন্নাথ মিথ্যে কথা সব মিথ্য কথা যখনই মানুষের ভিতরে তিনাদবপিকে আশ্রয় করবে ভগবান ভক্ত যারা ভক্ত তথা তথাকথিত তারা যখন আস্তে আস্তে বাস্তব ভক্ত হবে তিনাদবী ভাবকে আশ্রয় করলেও মৎসরতা নেই তখনই তার এবার মুখে হরি কীর্তন আস্তে আস্তে আসবে সেবন মুখ হয়ে গেছে সেবা করতে চাইছে সবসময় সবসময় সেবা করবার জন্য ইচ্ছে এইভাবে দেখা গেল যে जे युगे यही मंत्रे दापरे कृष्णार्चन कृष्ण नाम संकर्तन कलिजुगे धर्म ये कलिजुगे धर्म बोलने कथा मन मन करते हैं युग संकर्तन क्या है सब है अन्न जुगे तो बसिव और प्रतवर्ण कईल प्रवर्तन प्रेम भक्ति दिया लोके लइया लो भक्तगण प्रीतवर्ण धारण कर सबा के प्रेम भक्ति दान करबें আমি বিনা ব্রজ প্রেম দিত নাহি শক্তি যদি নিশিংহদেবকে পাঠিয়ে দেন যদি বরাহদেবকে পাঠিয়ে দেন যদি কুর্মদেবকে পাঠিয়ে দেন যদি রামচন্দ্রকেও পাঠিয়ে দেন তথাপি তারা পারবে না ব্রজ প্রেম দিতে বোঝা গেল কি বললাম ফারের দ্বারা আমি বিনা ব্রজ প্রেম দ্বিতা শক্তি বজের যে প্রেম যার জন্য গৌড়িয়া মঠে তুমি সৌভাগ্য কমে এসে পড়েছ কি সৌভাগ্য তোমার আমি কটি জন্মে বলে সব আমি শেষ করতে পারবো না যে সম্পত্তির একটা যদি তোমাকে আমার সমগ্র জীবনে তোমাকে চাকিয়ে দিয়ে চলে যেতে পারি জগৎ থেকে তাহলে আমি কিছু পিতাম একটা বিন্দু যদি তোমাকে চাকি দেখ দেখ একটু খেয়ে দেখ কিরকম এটা চাকি আমি জগৎ থেকে চলে গেলাম তাহলেও আমি ধন্য মহাপু বলল একজনকে চাকি দিয়ে এসছিস সে আর মরবে না যে চাকা যে চেঁকে ফেলবে এ অমৃত সে আর তাকে কাউর বাবার সাত দিনে তাকে আর মেরে ফেলবে সে হয়ে গেল সে অমর এবার আনন্দের তারতম্য সে কতটা আস্বাদন করবে সেটা তার ভজনের কি কি ভাবে ভজন করছে ভগবানকে কী রীরমভাবে আস্বাদন করবে আমি একটু আগেও বললাম হ্যাঁ রামরূপের ভজন করলে একরকম আস্বাদন হবে কৃষ্ণেরূপের স্বরূপের ভজন করলে আবার এক আবার কৃষ্ণস্বরূপের মধ্যেও দ্বারকা দিশের ভজন করলে একরকম আস্বাদন হবে মথুরাধীশের ভজন করলে একরকম আস্বাদন তারতম্য হয়ে যাবে সিদ্ধান্ত সিদ্ধান্তত স্তু অভেদে ওপি শ্রী ঈশ কৃষ্ণস্বরূপ রসেন এস রথ রথস্থিতিহী এটি রসের স্থিতি শ্রী ঈশ নারায়ণ যেমন বেঙ্কট ভট্টের ওই যে গৃহত ছিলেন সেখানে মহাপ্রভু তার কত রসিকতা করলেন আচ্ছা একটা প্রশ্ন লক্ষ্মী কেন রাসেতে স্থান পেল না ও চিন্তা করে পাচ্ছে না মহাপ্রভু ওর ভেদ করে কি কোনো কষ্টও দেবে না কষ্টও দেবেন না গৌর অবতারের এটি বৈশিষ্ট্য কাউকে কষ্টও দেবেন না মনে অথচ তাকে দিয়েই বলা বেল হ্যাঁ এটি শ্রেষ্ঠ দিগ্বিজয় পণ্ডিতকেও দেখো সব কিছু আস্তে আস্তে বিনয় আমরা গৌরাঙ্গের ভজন করলে বিনয় শিখবো গৌরাঙ্গ কীরকমভাবে শিখিয়েছেন দিগ্বিজয় পণ্ডিতের কীরকম গর্ব আর সেটাকে খন্ডন করার পর যখন এইসব হাসছে ছেলেপেলেগুলো চক তাকে বলছেন তোমার সম কবি জগতে নাই তোমার কবিত্র আরে ভব বিভূতি জয়দেব আদি সব হ্যাঁ কালিদাস আদি এদের কবিতাও যদি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে কিছু দুষ্গুণ বেরোতে পারে বর্ণনাটাই প্রধান বিশাল তোমার সময় কবি জিভুবনে আমি দেখি নাই আহা আমি তোমার শিষ্যের শিষ্য হতে পারবো না এগুলো কে শেখাল মহারাজ কি করে আমার এত উদ্ধত্ত আসছে হ্যাঁ আমি তোমাকে পায়ের তলায় রাখব আমি ক্ষমতা চাই কোথেকে আসছে কোথেকে এলো এই সব গৌরী মঠে এইসব শিক্ষা তো কেউ দেয়নি ওরা কোথা থেকে শিখলো জানি না আমি গৌরাঙ্গম বিনয়টা দেখো প্রত্যেক জায়গায় রকম ওইখানে শ্রীরঙ্গমে ওই সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে এরকমভাবে বুঝিয়েছেন হ্যাঁ যগন সে বলছেন সেখানে বলছেন বেঙ্কট ভট্ট সেখানে আলোচনা প্রসঙ্গে সেখানে বলছেন যে এতে দোষের কি আছে লক্ষ্মী কেন লক্ষ্মী ঠাকুর কেন কৃষ্ণের সঙ্গম চায় প্রতিব্রতা হয়ে ও এতে কি অসুবিধা আছে কৃষ্ণ আর নারায়ণ স্বরূপ ছ একই তুমি কেন এইভাবে আমাকে বলছো মহাপু আমি জানি কৃষ্ণ আর নারায়ণ যে একই স্বরূপেছে এটা আমি বলছি না কিন্তু সে শ্রুতিগণ পেয়ে যাচ্ছে অথচ লক্ষ্মী পেল না এর কারণটা কি যে আমি ছোট বুদ্ধি সম্পন্ন আমার মাথায় এসে ঢুকছে না আমি না ঢুকছে না আমি কি করবো তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন এর যে এ গোপিকাগণের রাধা রানী করে নাই এ গোপিকাগণের অনুগত্য করবে না এই আলাদাভাবে ভজন করছে কোথায় বেলবনে সুচিরম ধৃতব্র তাহা দীর্ঘদিন ধরে তপস্যা করছে আর করো দীর্ঘদিন ধরে কিন্তু কৃষ্ণের সঙ্গম সম্ভব নয় মীরাও পাইনি ওই জন্য এইটি উত্তর দিয়েছিলাম যেহেতু রাধারানী আনুগত্য করেনি আমরা চন্দ্রাবলীর আলোচনাও করব না গৌরীয় মঠে চন্দ্রাবলীও আলোচনা করি যদিও ব্রজের বিচারে চন্দ্রাবলী আর রাধারানী সর্বশ্রেষ্ঠ এর ওপরে আর কেউ নেই তথাপি আমরা চন্দ্রাবলীর নাম মুখে তুলব না আমাদেরকে তিনি ক্ষমা করুন কেন আমরা রাধারানীর আনুগত্য করার জন্য গৌরীয় গৌরী হচ্ছে রাধারানীর অন্য নাম এই গৌড়ীয় মঠ মানেই রাধারানী এখানে রাধা রানীর বিচার ছাড়া অন্য তোমাদের কোনো বিচার গ্রহণ কর চামারের বিচার গ্রহণ করবো না রক্ত মাংসের বিচার কিছু চামারের বিচার কিছু সুবিধের বিচার এইসব গৌড়ীয় মঠে চলবে না আর যদি জোর করে চালো তো চালো গৌড়ীয় মঠে ঢুকতে পারবেন বাইরে পড়ে থাকবে অনেকেই বলছে আমি গৌরী মঠে আছি এই গুরু পেয়েছি আবার কি গুরু কাকে বলে বলতো দেখি তাই জানলি না আর গুরু পেয়েছি সেই জন্য বলা হচ্ছে তালে ধর্ম বলছেন প্রীতবর্ণ ধরি কই তবে কৈল বলছেন প্রবর্তন প্রেমভক্তি দিয়া লোকে লইয়া ভক্তগণ কি সুন্দরভাবে সেখানে শ্রীরঙ্গমে বিচার করে বলেছেন কিন্তু কিছুতেই তার কিন্তু দুঃখ হলো না কার কিন্তু ভাঙল কিন্তু তার সিদ্ধান্তটা মহাপ্রভু সিদ্ধান্ত ভেঙে দিলেন ভেঙে দিয়ে তাকে প্রমাণ করালেন যে কৃষ্ণ স্বর্বশ্রেষ্ঠ তারপরেও কিন্তু সে দুঃখ পেলো না সেই তখন উল্টে বলছে যে আমার মনে হচ্ছে তুমি সেই কৃষ্ণ পরিষ্কার কথা বলছে সত্যি কথা বলছে ভগবান যাকে করুণা করেন তার হতে সে দক্ষিণ ভারতের যে ব্রাহ্মণ রঙ্গনাথের মন্দিরে যে গীতা আবর্তন করে সেও বলছে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যে গীতা পাঠ করো কি আনন্দে করো তা এত তোমার জল পরে চোখে আনন্দ হয় তুলক হয় তখন সে বল শুনো মহাশয় আমি মূর্খ আমি গীতা পাঠ করতে পারি না কোনো উচ্চারণই করতে পারি না কিন্তু গুরু আজ্ঞা পালন করে আমি গীতা পাঠ করি শুদ্ধ বা অশুদ্ধ পড়ি কিছু বুঝতে পারি না লোকে উপহাস করে থাকে কিন্তু এই যে পাঠ করি গুরু আজ্ঞা বা গিয়ে একটা জিনিস আমি দেখতে পাই যতক্ষণ যাবত পড়ো যাদ যাবত পড়ো মই পাও কৃষ্ণ দর্শন যতক্ষণ আমি পাঠ করি ততক্ষণ কৃষ্ণকে দেখতে পাই যেন মনে হচ্ছে রথের ওপরে বসে রয়েছেন সেই শ্যামল সুন্দর শ্যাম সুন্দর কৃষ্ণ এবং তিনি রজ্জু ধরে রয়েছেন ঘোড়ার এবং অর্জুনকে উপদেশ করছেন সর্বক্ষণ আমি এটা দেখতে পাই এটা দেখে আমার কাঁপ আসে পুলক আসে আনন্দ হয় মহাপবি বললেন গীতা পাঠে তোমারই অধিকার গীতা পাঠে তোমারই অধিকার অথচ দেবানন্দ পণ্ডিত হচ্ছে তখনকার দিনে ভাগবতের সর্বশ্রেষ্ঠ বক্তা আর এরকম বক্তা কেউ নেই কিন্তু মহাপ্রী বলছেন এবারটার ভাগবতের কোনো অধিকার কোন অধিকার এবারটা ভাগবত ছুতে পারবে না আমি ভাগবত নিয়ে একেবারে কেরোন ওর কাছ তাহলে এগুলো কোথা থেকে বিচারগুলো ফেলে সিদ্ধান্ত বিচারগুলো কার থেকে পেয়েছ বুঝে দেখো অপূর্ব তাহলে নিয়ম হলো পরম প্রতিবাদ ভক্তিযুদ্ধ মাধব গোস্বামী মহারাজ কত মায়াবাদীকে মায়াবাদ খণ্ডন করেছেন আমরা তার কাছে চিরকাল ঋণী মায়াবাদকে খণ্ডন করেছেন কত সুন্দর পাঞ্জাব বিভিন্ন সব মায়াবাদী পেট শুদ্ধ ভক্তি তারা পায় না আজকে প্রায় চল্লিশ বছর হয়ে গেছে তিনি মহারাজ প্রায় চলে গেছেন প্রায় হতে চললো হ্যাঁ অনেক বছর মানে মহারাজ চলে গেছেন কত বছর হলো উনিশশো আটাত্তর না আটাত্তর আটাত্তর হিসাব করলে প্রায় চল্লিশ বছর হতে চললো ঠিকই বলেছি না চল্লিশ বছর কম হবে কিছু যাই হোক তার আগে থেকে তো তিনি প্রচার করছেন কিন্তু সেই যে প্রচারগুলো করেছেন তিনি তো শুদ্ধ ভক্তির কথা বলেছেন এখনকার দিনে কল্পনা করতে পারবে না তোমরা যে কি করে এই মহাজন এরাম প্রচার করেছেন ওই রোদের মধ্যে জ্বলন ধরে আমি খবর পেয়েছি প্রাচীন ব্যক্তিদের থেকে যে মহারাজ এখন তো সন্ধ্যা কালে হরিকথা আলোচনা করে ওরা আর আপনি সকালবেলা একটু বলেন সকালবেলা আছে এক ঘন্টা একটু যেমন এখানে হয় বলে মহারাজের মহারাজকার টাইম পেয়ে মহারাজ যখন আসতেন এখানে তার গুরু ভাইদের নিয়ে আসতেন বড় বড় সব সাধু সভাতে থাকলে বলো কারা বসে রয়েছে আগুনের মতো একটা সাধুর তো তেজ আছে একটা সাধুর দিকে সাধারণ মানুষ বোঝা যায় হ্যাঁ আগুনের মতো চলছে সব বলছে মহারাজ দিনে চারবার হরিকথার ব্যবস্থা করতেন চারবার একবার তো সকালে হলো তারপরে বেলায় হলো সকালে হয়ে গেল। তারপর বেলায় এবার এগারোটা থেকে ১২টা একটা পর্যন্ত হল আবার গিয়ে প্রসাদ প্রসাদ আহার হলো তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট বিশ্রাম করল ব্যাস আবার শুরু হল সেখানে হরি কথা থেকে তিনটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত চললো আবার বন্ধ হলো আরতি হলে আবার রাত্রি সাতটার থেকে চললো দশটা বললো মহারাজ কল্পনা করতে পারবে না তোমরা তোমরা মরে যাবে মরে যাবে জাস্ট কিরকম তাদের হরিকথা আবার চিন্তা করো প্যান্ডেল করা হতো মহারাজ দূর দূর গ্রাম থেকে সব রুটি পুটি নিয়ে জল নিয়ে সব বুড়ো লোকগুলো সব ছাতা মাথায় দিয়ে চললো সব ওই অসহ্য রোদ জ্বলন্ত রোদ মানে সহ্য করতে পারবে না বলে মহারাজ কোনো আমাদের সেই সময় টাকা ছিল না কিছু ছিল না আমরা প্যান্ডেলে করতে পারতাম না ওই রোদে এরকম ভাবে দানি দাঁড়িয়ে শুনছে ওই রোদেতে বসে বসে শুনছে খোর রোদে বোঝে বা সাধুর কাজে কি আছে বুঝে নাও যদি বুদ্ধি থাকে বা বুঝে সাধুর কাছে কি আছে কেন সাধুকে এত আকর্ষণ একটা সাধু কথা বলতে দাঁড়ালে দেখবে চুম্বকের মতো সব তাকি থাকবে যদি ওখানে লক্ষ করে দেখবে যে যদি বাস্তব সাধু যখন কথা বলতে আরম্ভ করবে তখন সে সবার যেন সবার আত্মাটাকে হরণ করে নেবে সেখানে যদি এক লক্ষ লোক থাকে সব চুপচাপ হয়ে যাবে হাজার লোক থাকে সব চুপ টাকা আকর্ষণ ও ভেতরে কৃষ্ণ আছে টানছে তাদের এগুলো সব লক্ষণ এখনকার দিনে কল্পনা করতে পারা যায় না কি অবস্থা করতে পারবে না বলতো যত লোক প্রচার আসতো মেয়ে বিয়া হ্যাঁ ধর্মসভায় ছিল ভক্তিবিদ মাধব গোস্বী মহারাজ নেই মানে হয়ে গেল কিছু নেই চার সম্প্রদায়ের তর থেকে এমন কি আমি শুনেছি তার মহিমা কত আমি তো গাইতে পারবো না ছোট মুখে সেই ধর্মসভা হবে চার সম্প্রদায় কুঞ্জদা কুঞ্জদা ভক্তিপীলা সিদ্ধ গোস্বী মহারাজ তখন তখন কুঞ্জোদা ছিলেন কুঞ্জোদাও গেছেন কুঞ্জদা বড় বক্তা ছিলেন অনটগল ইংরেজিতে বলতে পার বিশাল উপাধায় কীভাবে পেয়েছেন যখন সভাতে যখন সবাই বলছে গৌরী অমরের তরফ থেকে বলবে কুঞ্জতা এরকমভাবে ঠেলছেন এনাকে আপনি বলুন আপনি বলুন শিল ভক্তিযুদ্ধ মাধব কোশিম মহারাজকে বলতে দানালে তিনি যখন বলতে দাঁড়ালেন এই খালি বলেননি সব লোকের হয়ে গেছে সব সাধু লক্ষ লক্ষ সাধু সেখানে সেখানে করপাত্রী ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি জ্ঞানী ওরা বলে আমরা বলি না মায়াবাদী তার বৈরাগ্য দেখলে কেঁদে ফেলবে সে হেঁটে সব জায়গায় যাবে কোনো জানে উঠবে না কাপড় পরবে এই পর্যন্ত কোনো পাত্রে খাবে না হয় মাটি দেখাবে না হাতে খাবে কর পাত্রী হাতে খাবে যা দেবে হাতে দিয়ে তো হাতে দিয়ে খেয়ে নেবে এরকম তাদের বৈরাগ্য সেই সব ব্যক্তিরা ওখানে ছিলেন সভাতে যখন সবার বক্তৃতার পর পরম পুজো মাধব গোশী মহারাজ কথা বললেন গৌরীয় মঠের বিচার তখন করপাত্রী দাঁড়িয়ে বললেন ভক্তিত শিলভক্তি তো মাধবোশ্রী মহারাজীজির বলা হয় ইস্কা বারকার ওর কিছু নেই এর পরে আর কিছু থাকতে পারে না শেষ কথা এই বংশে তুমি আবির্ভাব হয়েছ এটা তোমার মনে নেই এই বংশে আমরা তো গর্ববোধ করি এই বংশে আমরা এসছি রক্ত সবসময় গরম হয়ে ফোলে এই বংশে এসছি কি আমি দুর্গন্ধ দুঃসুয়োরের মতো গু খাবো পাখ খাবো আমি আমি পাখ খাবো গু খাবো নর্দমায় পরে থাকবো কেন আমি তো সেই বংশে এসেছি তাদের সেই করুণা আমার উপর আসবেই অবশ্যই আসবে গুরুমার মজা করে বলতেন বারবার এই মজা ওরা জানেন অনেকে বাপকা বেটা সিপাহীকা ঘোরা কুচ নেই তো থোড়া থোরা এই মজা করতেন এই জানোয়ারের সঙ্গে খালি মজা করতেন বাপকা বেটা সিপাইকা ঘোরা কুচ নেই তো থোড়াথোড়া বাপের বেটা হওয়ার চেষ্টা করো বলতেন এরা জানে সেই জন্য বলছেন এখানে যে যুগ যে যে পীতবর্ণ ধরিতবে কৈল প্রবর্তন প্রেম ভক্তি দিয়া লোকে লইয়া ভক্তগণ প্রেম ভক্তি দেওয়ার জন্য ব্রজেন্দ্র নন্দন স্বয়ং এলেন সংকীর্তন ধর্ম প্রচার করলেন এখানে সংকীর্তন ধর্ম আছে কিন্তু প্রেম দেওয়াটা প্রধান এর মধ্যে আরও গোপন উদ্দেশ্য আছে রাধা রানীর প্রেমটাকে আস্বাদ এগুলো গুপ্ত কথা संकीर्तन धर्म प्रचार कर लें भक्तगण ने प्रेम विचरण करो गुप्त उद्देश्य आज इहो बाह्य आके कह से बोल आर तीन जुगे धर्म प्रवर्तन कर ब्रजेंद्र नंदन प्रेम गाय नाचे लोक कर संकर्तन ब्रजेंद्र नंदन ही रूपे इसे संकर्तन आदि करल प्रेमे गाय नाचे लोक लोक संकर्तन কৃষ্ণ বর্ণম ত্রিষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ আস্ত পারসদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজনচিহী সুমেধসহ সুমেধাগণ যার সুমেধা সুমেধা তারা কি করবেন সংকীর্তনযে ভগবানকে আরাধনা করবেন অন্য কোন পথ আর তারা এই জন্য যুগে আর্তিন যুগে ধ্যান আদিতে যে ফল হয় আর যুগে ধ্যান আদি করে জি যে ফল এত কষ্ট করে তুমি লাভ করবে কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায় বোঝা গেল কি বলল এই জন্য ভাগবতীর সিদ্ধান্ত বলা হয়েছিল কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণহ হ্যাঁ কীর্তনাথ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পর অমৃজে এইসব কথা বলা হয়েছিল ব্যাখ্যা আর আমি সব কথা আলোচনা করেছি কী তেই যধ্যায়ত বিষ্ণু। তে তায়াম যখ পরে পরিচর্যাম কালিক ব্যাখ্যা করেছি তাহলে এইভাবে মহাপ্রভু ধীরে ধীরে ব্যাখ্যা করছেন করে এবার পরবর্তীকালে এই চার যুগে অবতারের গণন ভঙ্গি করে সবকিছু এবার সনাতনকে সে চালাকি করে জিজ্ঞাসা আচ্ছা এই কুলি এই কলি যুগে ভগবান অবতারের লক্ষণটা কি বলুন তো চালাকি করেছে সনাতন দিয়ে যে আপনি তো সে তখন মহাপু যাকে সনাতন ছাড় চাতুরী চালা কি ছাড় আমি যা বলছি শোন ভগবান আশ্চর্য সব কথা সংসার সিন্ধু উত্তরণে হিদয়ম যদি সাদ সংকীর মৃত রসের মতে মানুষে প্রেমাম বুধৌ বিহরণী যদি চিত্তবীতি চৈতন্য চন্দে কুতাগম চৈতন্য চন্দে কুতাগম